মানবতা সমাধানো হি রিম আলহামদুলিলাম সলা সঈদুলমরসলীন মোহামদালা আমি শৈতান মৌতা লমত আলি হলিফাক সম্মানিত আল্লাহাপের সমস্ত আল্লাহ ফাকরুল আলমিন মানুষকে প্রাণদান করেছেন এবং তাদেরকে আল্লাহ পাকরুল আলমিন মৃত্যুও দান করবেন সলাাত এবং সালাম নাজিলক রাসুল্লাহ সাল্লা সাল্লামের ওপর যাকেও আল্লাহ ফখরবুল আলমিন এককালে হায়াত দান করেছিলেন এবং বরকতময় হায়াত দান করেছিলেন সবচাইতে শ্রেষ্ঠ উত্তম জীবন দান করেছিলেন এবং তাকেও আল্লাহ ফকরব্বুল আন মৃত্যু দান করেছেন আমরা তাফসির করব সুরাই জুমার আত নম্বর বিয়াল্লিশ থেকে এ আতে আল্লাহ ফকরবুল মানুষের মতের কথা উল্লেখ করে এরশাদ করেছেন যে মানুষের মৃত্যু হচ্ছে দুই প্রকার এক হচ্ছে অস্থায়ী মৃত্যু যা প্রতিদিন মানুষের হয়ে থাকে নিদ্রার মাধ্যমে আর এক হচ্ছে স্থায়ী মৃত্যু অর্থাৎ এই দুনিয়া থেকে বিদায় আল্লাফাকের স্বাদ করেছেন আল্লাহ ইয়া সাহিনা আনফুসা হে নামাতিহা আল্লাহাক রবুল আলমিন আত্মাগুলি গ্রহণ করে থাকেন মৃত্যু দান করে থাকেন হে নামাতিহা সেসব আত্মার বা সেসব ব্যক্তির মৃত্যুর সময় যখন চলে আসে তখন প্রত্যেক সৃষ্টির যখন মতের সময় চলে আসে তখন তাদের আত্মাগুলিকে গ্রহণ করেন ওয়াল্লি ইম তামুৎফি মানা মেহা আর যাদের এখনও মৃত্যুর সময় আসেনি তাদের আত্মাগুলিকে গ্রহণ করেন তাদের নিদ্রাকালে মানে মা নিদ্রার সময়ও আল্লাফাক আত্মাগুলিকে গ্রহণ করেন যদিও তার ধরন একজন মৃত ব্যক্তির চাইতে ভিন্ন কিন্তু সেটাও মত ছোট মত আর বড়ো মত ছোটো মৃত্যু আর বড়ো মৃত্যু বলা যেতে পারে ফায়ুম শেখুল্লা কাজা আলিহাল মত আল্লাফাক যার মৃত্যুর সিদ্ধান্ত করে দিয়েছেন তার আত্মাটিকে রেখেলেন ঘুমের সময় হয়তো মৃত্যুর মুহূর্ত পৌঁছে গেছে আল্লাহর ফায়সালা যে রাতের ঘুমিয়ে আছে অথবা দিনে কোনো সময় ঘুমিয়ে আছে ওই সময় তার মৃত্যুর সময় নির্ধারিত আছে তখন আত্মাটাকে আর ফিরিয়ে দেন না রেখে নেন আল্লাপা করছেন ওয়াইউর সেলুল ওখরা ইলা আজ আলি আর অপর ব্যক্তি যাদের এখনও মৃত্যুর সময় আসেনি ঘুমিয়ে আছে তাদের আত্মাগুলিকে আল্লাপাকে ছেড়ে দেন ওয়াইউর সেলুল ওখরা অন্য অন্য আত্মাগুলিকে আল্লাহ পাকে ছেড়ে দেন প্রেরণ করেন এলা আজালি মোসাম্মা নির্ধারিত সময়ের জন্য যতদিন তাদের নির্দিষ্ট সময় পৃথিবীতে আছে ইনাফিজা আলিকাল আয়াত নিশ্চয় এতে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে লেকমিয়তাফাক কারণ চিন্তাশীল জাতির জন্য এখন এইগুলি জিনিস নিয়ে যত বেশি চিন্তা করতে পারবেন যেসব জ্ঞান মানুষের কাছে রয়েছে সেসব জ্ঞান নিয়ে তা চিন্তা করতে পারেন যতটা আল্লাপাকে সীমিত জ্ঞান দিয়েছেন তাতে এই সব দেখে জেনে আল্লাপাক রবুল্লা আলম অস্তিত্ব সম্পর্কে বিশ্বাস করা সম্ভব হবে আল্লাপাক সৃষ্টিকর্তা আছেন যিনি প্রাণদান করেন প্রাণ নিয়ে নেন এসব বিশ্বাস করতে পারবে আল্লাপাক তারপরে বলছেন আমি আমির তা খাজ মিন্দুরল্লাহ সুফা এই সব লোকেরা মুশ্রিফ রাখি আল্লাহকে বাদ দিয়েও সুপারিশকারী সাব্যস্ত করেছে মানে উপাস্য যাদের সম্পর্কে তাদের ধারণা যে এর আল্লাহর কাছে সুপারিশ করে আমাদের সুখ শান্তির ব্যবস্থা করে দেবে বা দুনিয়ার গরজ পুরা করে দেবে উলহেনাবি জানিয়ে দাও আওয়ালাউ কানু লায়াম লেখুন যদিও তারা কোন কিছুর মালিক নয় যে সবকে তোমার উপাস্য বানিয়েছ যে কোনো আকারে হোক না কেন এরা কোনো কিছুর মালিক নয় দুনিয়ার মধ্য থেকে ওয়ালাইয়া কেলুন এমনকি তারা উপলব্ধিও করে না আল্লাহ ফখরবুল আলমিন তারপর বলছেন কল্লিল্লা ইফাহ জামিয়া, শুনে রাখো সমস্ত সাফাহাতের মালিক একমাত্র আল্লাহ অর্থাৎ সুপারিশ কাকে করতে দেবেন কার সুপারিশ শুনবেন কার জন্য অনুমতি হবে এই এখতিয়ার একমাত্র আল্লাহর এমন নয় যে আসলো আর ঢুকলো আর সুপারিশ করলো আর ট্রেনে নিয়ে উঠিয়ে নিয়ে চলে গেলো আমার মরিদান আছে আমি এদেরকে নিয়ে চললাম জাননাতে এমন কিছু আসলে ইসলামে নেই দিন ইসলামে নেই সাফাহাতের মালিক সুপারিশের মালিক একমাত্র আল্লাহ যাকে অনুমতি দিবেন সেই কথা বলবে লায়াতকাল্লা মুনা ইমান আজীন আল্লাহর রহমান আল্লাহাক বলছেন যে কিয়ামতের দিনে কোনো ব্যক্তি কথা বলতে সাহস করবে না তবে আল্লাহাক রহমান যিনি যাকে অনুমতি দেবেন্লাহ কৌলা আর তার কথা বলা যদি আল্লাহ পছন্দ করেন তাহলে কথা বলা সাহস করবে অনুমতি পাবে আল্লাহফাক তারপরে বলছেন যে লাহমুল কুসামাবাদওয়ালার আসমান এবং পৃথিবীর রাজত্ব একমাত্র তার হাতে সুম্মাই আলী ইহেতুর যেমন অথবা তার কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে ওয়েদা জের আল্লাহ ওয়াহেদা ইসমা আজাদ কলুবুল্লা আখেরা যারা আল্লাহ পরকালে বিশ্বাসী নয় অথবা যারা শির করে হয়তো যেমন মুসলিম সমাজে যারা শির করে পরকালে বিশ্বাসী কিন্তু আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য অনেক ভাইয়া লাগবে তাই ওদেরকে ধৈরে আছে এক আল্লাহর কথা বললে নাক সিট কাহে তারা তৌহিদের কথা বলেন শিরকের আলোচনা করেন কষ্ট লাগে তাদেরকে আল্লাহ পাক মুশ্রিকদের প্রকৃতি সম্পর্কে এখানে সুন্দর নকশা তুলে ধরেছেন ওয়াইদা জল্লা যখন এক আল্লাহর কথা আলোচনা করা হয় ইসমা আজাদুমিনা যারা পরকালে বিশ্বাসী নয় তাদের অন্তর ঘৃণায় ভরে যায় বিতৃষ্ণায় ভরে যায় পরকাল বিশ্বাস করে না শুধু পেটে বিশ্বাস এই রকমই তৌহিদের কথা বললে যারা শির করে তারা নাক খাবে হ্যাঁ এর কথা শুনেই লাগছে হাবি আছে মনে হচ্ছে করছে এক তারপর ছোট আলোচনা করেছে হ্যাঁ শুধু বললো হ্যাঁ এই করো এই করো এত নাকি পাবে এত নাকি এইগুলি করো অথচ আল্লাহ কালেমা তাই এবার শুরু করেছেন নেগেটিভ দিয়ে না দিয়ে শুরু করেছেন প্রথম ক্লিন করতে হয় তারপরে কোনো কিছু তাতে রাখতে হয় একটা পাত্রে যদি ভালো কিছু খাবার রাখেন তো প্রথমে সেটা পরিষ্কার করবেন তাই না ওই রকমই আপনার আমার মগজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করার জন্য প্রথম ক্লিন করতে হবে শিরকুফুরি থেকে তারপরে রাখতে হবে চাষিরা চাষ করার আগে জমির ঘাস লাঙ্গল দিয়ে ঘাস পাত সাফ করে দিয়ে তারপরে তখন বীজ ছিটায় না আগে বীজ ছিটিয়ে দেয় ঘাস আসে বিনা আবাদ করায় ঘাসগুলি না মেরে কখনও করে না সুতরাং নেগেটিভ বলতে হবে যে না শির করিও না কুফরি করিও না আল্লাহর সাথে কেউ শরিক নাই নাই নাই নাই এগুলিও শিখাইতে হবে খুন করা নেই যে না নেই ব্যবিচার নেই মদপান করা নেই না নাও আছে ইসলামে আর হাও আছে না গুলি থেকে যেগুলি আল্লাহ না করেছে সেগুলি থেকে বেঁচে থাকাও এবাদত যেমন হ্যাঁ গুলি পালন করা এবাদত শুধু নামাজ পড়ার নাম এবাদত নয় আল্লাহর আলমিন আল্লাহর হে নবী বলো হে আল্লাহ তুমি আসমান এবং জমির সৃষ্টিকারী তুমি অদৃশ্য জানো আর দৃশ্য সব আন্তসবকে তারা মত যারা করে তাদেরকে যা পৃথিবীতে আছে তা দিয়ে দেওয়া হয় এবং তার সাথে আরও এই রকম পৃথিবী দিয়ে দেওয়া হয় আজাবিওতের দিনে যখন আল্লাপাকের মহাশাস্তির সম্মুখীন হবে তখন এই পৃথিবী এবং পৃথিবীর মতো আরও পৃথিবীর ধন সম্পদ যদি দেওয়া হয় সেগুলি দিয়ে মুক্তি লাভ করার জন্য প্রয়াস চালাবে বলবে আল্লাহ এগুলি মুক্তিপণ হিসাবে দিয়ে দিচ্ছি যাহার নাম থেকে রক্ষা করো কিন্তু তখন খালি হাতে হাজির হতে আল্লাহর সামনে দুনিয়ার কোনো ধন সম্পদও থাকবে না একমাত্র নেকি থাকবে অথবা গোনা থাকবে আল্লাহ পাক বলছেন ওবাদ আলহমিন আল্লাহ মালামিয়া কোন আর আল্লাহর পক্ষ থেকে প্রকাশ পেয়ে যাবে এমন শাস্তি পাপিষ্ঠদের জন্য মা আলম ইয়া কোন ইহাতে যে সম্পর্কে কোনো তারা কল্পনাও করেনি ষাট বছর জীবন চলেছে কখনও চিন্তাও করেনি আল্লাহ পর কালার শাস্তি আর আজ আবার জান্নাত জাহান্নাম কখনো খেয়াল আসেনি বেখিয়াল থেকেছে অবদা আলহাম সৈয়া তো মা কাসাবু আর যা তারা অর্জন করেছিল পাপ তার খারাপই তাদের ওপর প্রকাশ পেয়ে যাবে শাস্তি প্রকাশ পেয়ে যাবে ও হা কাবেহি মা কানো বেহি আস্তে ভালো মানুষদেরকে ঠাট্টা বিদ্রুপ করত তা তাদেরকে ঘিরে ফেলবে ফাইজা মাসালুন আনা আল্লাপাক মানুষের বদস্বের কথা বলছেন যে অধিকাংশ মানুষ যখন স্পর্শ করে বিপদে পড়ে তখন আমি আল্লাহকে ডাকে দা আনা আল্লাহকে ডাকে মিন্না অতপর যখন আমার পক্ষ থেকে তাকে কোন অনগ্রহ দিয়ে ধন্য করি কালা তখন বলে ইনামা উত আলা ইলমিন। আমার বিদ্যার বদৌলতে এটা দেওয়া হয়েছে আমার বিদ্যা বুদ্ধির ফসল আমি যে ডাক্তার সেই জন্য এত টাকা ইনকাম করতে পেরেছি আমি যে ইঞ্জিনিয়ার সেই জন্য এরকম ইনকাম করতে পেরেছি আমি যে যে টেকনিশিয়ান সেই জন্য এইরকম ইনকাম করতে পেরেছি আমি যে ব্যবসা ছোট থেকে ব্যবসা বুঝতাম যার ফলে এত ধন দৌলত হাসিল করতে পেরেছি সুবান আল্লাহ আল্লাহকে ভুলে যাই যে আল্লাহ পাখের দান বল বরং এই দুনিয়া দুনিয়াতে যা কিছু আছে ভোগের সামগ্রী এগুলো হচ্ছে পরীক্ষা ওয়ালাহিনা আখসারহমুল্লা আলম অধিকাংশ মানুষ জানে না কাতকাল আহল্লাজ কাবলে এদের পূর্বের লোকেরাও এইরকমই কথা বলেছিল যে আমাদের বিদ্যা বুদ্ধির ফসল ফামা আগনা আনহুমা কানুয়াকবন যা পৃথিবীতে অর্জন করেছিল তা তাদের কোনো কাজে আসেনি ধন সম্পদ কোন কাজে এসছে নেতৃত্ব গদি ফেরাউনের কাজে এসছে কোন কাজে আসেনি আল্লাহ ফত মাসাবু যা তারা অর্জন করেছিল তার খারাপই তাদের ওপর এসে পড়ল হাউলাই সাইসিবহম সাই আত মাকা সাবু আর এদের মধ্যে যারা জালেম হবে অর্থাৎ এই আরব মুশ্রেক যাদের মাঝে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তুমি এসেছো রাসুল হে এদের মধ্যে যারা জুলম করবে বাড়াবাড়ি করবে আল্লাহ পরকালে বিশ্বাসী হবে না সৎকর্মশীল হবে না তাদের ওপর শীঘ্রই তাদের কৃতকর্মের হারাবি এসে পড়বে অর্থাৎ শাস্তি আজাব এসে পড়বে আমাহমবে মোজিন আর তার আল্লাহকে ব্যর্থ করতে পারবে না আল্লাহকে হারাতে পারবে না सम्मानित भागल लोभ के ह्रास निसा बहुत आग्रह तुम्हारे जा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 द्विधा द्वंद मूल्यबोध विश्वास अभावेतन जीवन जापन धर्म के भूल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 থেকে কার মাধ্যমে মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন আসলাম যেই জন্য ব্যবহার করছে সেই জন্য ব্যবহার করতে হবে দ্বারা জাহাঙ্গীর আলমের উপস্থাপনা कथाजेर इतिब क्रम विकास परवर्ती अनुष्ठान पिस সম্মানিত ভাইরা ফিরে আসি আমাদের আলোচনার দিকে আল্লাহ আল্লাপাকবুল আলমিন সুরায় জুমারের আয়াত নম্বর বাউন্নতে এর সাদ করছেন আওয়ালাম ইয়া আলম আন্নাসালী মাইয়াফিজ আল্লাহ কৌমিউ মেনুন এখানে এবং এর আগের আয়াতগুলিতে আল্লাহ পাখের নিয়ামতের কথা বলা হয়েছে আল্লাপাকের নিয়ামত আসলে সৎকর্মশীল বান্দা বিশ্বাস করে এবং কৃতজ্ঞ হয় যে এ আল্লাহর পক্ষ থেকে পক্ষান্তরে যারা অকৃতজ্ঞ যারা কাফির আল্লাপরকালে বিশ্বাসী নয় তারা আল্লাহ পাকে নিয়ামত পেলে পাপে লিপ্ত হয়ে যায় মনে করে যে এসব বিদ্যা বুদ্ধির ফসল আমরা এসব উপার্জন করতে পেরেছি আমাদের বিদ্যা বুদ্ধির বলে আল্লাহাক বলছেন আওয়ালাম ইয়া আলামু তারা কি গভীরভাবে চিন্তা করে দেখে না জেনে দেখে না আন্না আল্লাহ ইয়াবস রিজকালেম ইয়াসা আল্লাহাক যার জন্য চান রিজিকের দ্বারকে প্রশস্ত করেন বড় বড় শিক্ষিত মানুষ এম করার পরে নিজের পরিবার সংসার চালাতে তার কষ্ট হয়ে যাচ্ছে আর অশিক্ষিত মোরক্ষ সাইনটাও করতে পারে না অনেক ধন সম্পদের মালিক হয়ে গেছে দেখতে পাচ্ছেন না পৃথিবীতে আল্লাহাক যাকে ইচ্ছা তুচ্ছ ধন দৌলত দিয়ে থাকেন আল্লাহাক বলছেন যে আল্লাহাক যার জন্য চান রেজেকের দ্বারকে প্রশস্ত করেন ও একদেরও আর যার জন্য চান আল্লাপাক সংকুচিত করেন একই মানুষের জীবনে কখনও আল্লাহ সংকীর্ণ করে দেন রিজিকের দ্বার কখন আল্লাহ প্রশস্ত করেন ইন্নাফিজা আলিক্লা আয়াত নিশ্চয়ই এই বিষয়ে বহু নিদর্শন রয়েছে লেখাও ইউমেন বিশ্বাসীদের জন্য তারপর আল্লাহ পাক রব্বুল আলমিন তার মহা মার্জনার কথা ঘোষণা করছেন এবং নিরাশ হতে নিষেধ করছেন যতই পাপ করো না কেন প্রথম কথা জেনে শুনে পাপ করবে না কিন্তু যদি পাপ হয়ে যায় হতাশা হওয়ার কারণ নেই আল্লাহ পাকের রহমতের দ্বার খোলা আছে তবর রাস্তা খোলা আছে কিন্তু দ্রুত ফিরে আসবে। জানা নেই যে কখন তোমার ডাক হয়ে যায় মালাকুল মত চলে আসলে আর তখন ওই সুযোগ থাকবে না সুতরাং বিলম্ব করা যে পাপ করেছি আর যৌবন চলছে অসুবিধা না আরো কিছুটা করে নি আর তারপরে ঠিক হয়ে আল্লাহ পাক বলছেন কুল হে নবী বল আশরাফ আলান হে আমার বান্দারা আল্লাহর নবীকে সম্বোধন করে আল্লাহ বলছেন যে তুমি জানিয়ে দাও যে আল্লাহ বলছেন এটা হচ্ছে কোরআন কেরিমের বাঘভঙ্গিমা কিন্তু যারা মাজার পূজারি তারা এখান থেকে তাদের সংশয় হয়েছে তারা বলছে আল্লাহ নবীকে বলছেন যে হে নবী তুমি বলে দাও হে আমার বান্দারা মানে নবী যেন ঘোষণা করছেন মানুষকে মমিনদেরকে বান্দা বলে তাহলে আমরা আব্দুল মোস্তফা আব্দুল নবী আবদুল রসুল নাম রাখলাম তো কী বা দোষ করলাম নবী তো বলছেন যে হে আমার বান্দারা এটা নবীর কথা নাই অনারব মূর্খরা মাদ্রাসা পড়লেও আরবি ভাষা বুঝে না আরবির যে একটা বাক ভঙ্গিম আছে বাক পদ্ধতি আছে যেই ভাষায় কোরআন করিম আরব মুশ্রেকেরা এখানে সংশয় সৃষ্টি করেনি আবু জাহাল আবু আহাব বলেনি যে এটা কেমন কথা হলো মোহাম্মদ তুমি আমাদেরকে বান্দা বলছো এ কথা বলিনি কারণ ওরা মাতৃভাষায় আরবি বুঝতো কোরআন বুঝতো যে না পাক নবীকে বলছেন কুল হে নবী বলে দাও এখানে ইয়াবাদি আল্লা আশরাফুর আগেখানে এই কথা উজ্জ্বল আছে যে আল্লাহ ফাঁকের কথা নবীর নকল করছেন যে আল্লাহ বলছেন হে আমার বান্দারা যদি তাই না হইতো তাহলে আর ওপর সুযোগে ছিল মুশরেক যারা তার নবী করিম সাল্লা ইসাল্লামের সামনে কমপ্লেন করতো এই রকমের প্রশ্ন করতো হ্যাঁ হেও প্রতিপন্ন করত করত। কিভাবে গুমরাহ করেছে এই বিদাতপন্থীদেরকে যে এই ধরনের আয়াতগুলি থেকে তারা এই শিরকুফুরের রাস্তা বের করেছে কোরআনে যেন শিরকে শিক্ষা দিচ্ছে ওই বলছেন যারা নিজেদের ওপর বাড়াবাড়ি করেছো সীমা লঙ্ঘন করেছ করেছে। আল্লাহর হক নষ্ট করে মানুষের হক নষ্ট করে অন্য কোনো পাপ করে গোনহার কাজ করে মানে এমন যেগুলি নিষিদ্ধ সেগুলি করে অথবা ফরজ অজেব ছেড়ে লাখনা তুমি রহমতিল্লা আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়েছ না এখন আল্লাহ পাকে রহমতের আশা রাখো ইন আল্লাহ এক ফেরু জনুবা জামিয়া নিশ্চয়ই আল্লাহ রব্বুল্লা আলমিন সমস্ত গোনা মার্জনা করতে পারেন করেন কিন্তু লেমাইয়াশা আল্লাহ যাকে চাইবেন রাস্তা খোলা আছে এসো ওই রাস্তা দিয়ে সংশোধন করে এসো তাস্তা করলে সমস্ত গোনা আল্লাহ মাফ করবেন এই আয়তে আল্লাহ বলেছেন সমস্ত গোনা মাফ করবেন আল্লাহ আবার অন্য আয়াতে রয়েছে কোরআানে ইন্না আল্লাহ রাখাবেহি আল্লাহ সিরকের গনা মাফ করবেন না তাহলে কি কোরআনে বিরোধ আছে না যদি আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে আপনার মধ্যে বিরোধ আছে আপনি বুঝতে পারছেন না সিরকের অবস্থায় কেউ যদি মারা যায় সংশোধন করলো না তাহলে আল্লাহ মাফ করবেন না কেন উমার রাজি আল্লাহ তালানহ আর অন্যান্য সাহাবাইকেরাম যারা আর মুশ্রিক ছিলেন ইসলাম গ্রহণ করে তারা শির করেননি আবু সুফিয়ান খালেদিন অলি দীর্ঘদিন ধরে তারা সিরকে লিপ্ত থেকেছে সির করেননি আল্লাহ মাফ করেছেন সবচেয়ে শ্রেষ্ঠ উম্মতের তারা নবীর পরে। তাহলে সির করে কুফুরি করেও নাস্তিকতার পরেও যতই পাপ হোক না কেন সমস্ত পাপের সাথে সাথে বেঁচে থাকা অবস্থায় আর জানেন না যে কখন মত চলে আসবে সুতরাং দ্রুত যদি সংশোধন করেন এন আল্লাহ এক ফেরজ নুবাজাবে সমস্ত কোনো আল্লাহ মাফ করবে আর সির করে যদি মারা যান কুফুরির অবস্থায় কেউ মারা যায় আল্লাহ না করে নাস্তিকতার অবস্থায় কেউ মারা যায় পরকালে সন্দেহান হয়ে মারা যায় তাহলে আল্লাহ মাফ করবে নিশ্চয় আল্লাহ তোমরা তোমাদের প্রতিপালকের অভিমুখী হো আল্লাহর দিকে ধাবিত হওয়া এটা অন্তর থেকে হইতে হবে কথায় হইতে হবে আর কাজে কর্মে হইতে হবে অন্তরে যেন অহংকার না থাকে অন্তর যেন আল্লাহর থেকে জিকির থেকে গাফিল না থাকে দিনের পর দিন চলে যাচ্ছে কিন্তু পাপ হয়েই যাচ্ছে ভুল হয়েই যাচ্ছে গতানুগতিক খুব বেশি তো নামাজটা আদায় করছেন ব্যাস না আল্লাহ অভিমুখী হ আল্লাহর দিকে যেন ঝাঁপিয়ে পড়েছেন আপনি সফিরুইয়লা আল্লাহ করছেন আল্লাহর দিকে পালাও এগুলি হচ্ছে আধ্যাত্মিকতা এগুলি হচ্ছে ইসলামের রুহানিয়াত এগুলিকে বুঝার চেষ্টা করল না এগুলি মানুষরা পালন করল না এই রুহানিয়াতের নামে আর আধ্যাত্মিকতার নামে তারা তখন সুফিবাদ আবিষ্কার করল কোনো প্রয়োজন ছিল না আল্লাহকে তার দিন কমপ্লিট করেননি আকিদা যেমন কমপ্লিট এবাদাত কমপ্লিট আখলাক চরিত্র গঠন কমপ্লিট তেমনই আধ্যাত্মিকতা রুহানিয়াতেও কমপ্লিট কোরআনকারিমে রুহানিয়াত আছে কিন্তু কোরআনকারিম থেকে আলো না নিয়ে মানবরুচ বিধান থেকে এর মাধ্যমে আমাদের রাজকীয় নাফস হবে আত্মার পরিশুদ্ধ আত্মার পরিশুদ্ধের জন্য কোরআনকারিমে আহার আছে যথেষ্ট আহার আছে রাসোর সা্লা সাল্লামের হাদিসে আহার আছে সেখান থেকে গ্রহণ করতে হবে এক শ্রেণীর লোক একেবারে রুহানিয়াত ছিঁড়িয়ে দিচ্ছে আধ্যাত্মিকতা কোরআন সুনারটাও নেই বিদাতটাও নেই এটাও ভুল আর আরেক শ্রেণীর লোকেরা রুহানিয়াতের নামে ওই বিদাত সুফি ইজমকে নিয়েছে কিন্তু কোরআন সুনার রুহানিয়াতকে নেই নি অথচ সঠিক পথ হচ্ছে মধ্যম পন্থা হচ্ছে যা রোহানিয়াত অবশ্যই থাকবে আত্মার পরিশুদ্ধির প্রচেষ্টা সর্বদাই চলতে থাকবে শয়তানকে কখনো সুযোগ দেবেন না অন্তর থেকে তা হতে থাকবে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা তা প্রকাশ পাবে আর এটা কোরআন সুন্নাভিত্তিক নিতে হবে আল্লাহ ফকরাবুল আলমিন তারপর এরশাদ করছেন ওয়া আসলে আর তার সামনে আত্মসমর্পণ করো মিনকাবিলকমুল আজাব তোমাদের ওপর আজাব শাস্তি আসার পূর্বেই অর্থাৎ মতের সাথেই কর্মজগৎ শেষ আমল শেষ এখন প্রতিদান বদলা শুরু সুতরাং পাপ করে গেলে আজাব শুরু মতের সাথে সাথে তার আগে আগে মতের আগে আগে সতর্ক হয়ে যাও আল্লাহর সামনে আত্মসমর্পণ করো আল্লাহর দিন মেনে চলো সোমমালা আত্ম সারুন তখন তোমাদের কিন্তু কেউ সাহায্য করার থাকবে না ওয়্তাবে আহসানা মাজিলা এলই কুমির রবে তোমাদের রবের পক্ষ থেকে যা নাজেল হয়েছে তা উত্তম বিধান তা তোমরা অনুসরণ করো মিনকাবলি আইয়া তেক আজ বাগতাহ তোমাদের ওপর আকস্মিক আজাব শাস্তি আসার পূর্বেই হঠাৎ করে কখন আজাব চলে আসে তার আগেই তোমরা পাকের সর্বোত্তম বিধান কোরআন সন্না অনুসরণ করে চলো ওয়ান তুম লরুণ তোমরা টেরোই পাবে না তার আগে সংশোধন করে নাও যাতে করে না বলতে হয় আফসুস হাই আক্ষেপ আলামিল্লা আল্লাহ প্রতি যে আমি ত্রুটি করেছি আল্লাহর হকের ক্ষেত্রে যে ত্রুটি করেছি ঘাটতি করেছি আফসুসের জন্য ফরজটা ঠিক করে আদায় করিনি পাঁচাত্তর নামাজটা আদায় করিনি রোজা আমি ত্রিশটা পুরন ত্রিশটা পূরা করিনি জাকাতটাও ঠিকভাবে দিন মহিলা পর্দা ঠিক করে করিনি হায় মদ চলে আসলো ভাবছিলাম যে পর্দা করব করব। আল্লাহ একেবারে হঠাৎ করে মত চলে আসবে ওইন কুন্তলামিনা শাহেরিন আর এর পূর্বে আমি এসব নিয়ে ঠাট্টা মজাক করতাম এমন হয়তো পর্যায় ছিল যে ধার্মিক মানুষদেরকে ঠাট্টা মজা করতো মৌলবাদী আরে কি পর্দা করে আজকাল বোরখা পরলে একসাণের মোনাফিক চরিত্রে দেখে ভল্লুক যাচ্ছে ভল্লুক যাচ্ছে দেখো দেখো দেখো দেখো রাস্তায় বোরখা নিয়ে হাঁটলে এইরকম কথা মুনাফিক চরিত্রের মুসলিমদের কাছ থেকে শোনা যায় এরা ওই সেই দিন আক্ষেপ করবে যেদিন মতের আজাব চলে আসবে আর মতের পরে আজাব শুরু হয়ে আও তাকলা অথবা এই কথা না বলতে হয় সেই দিল্লা আনাল্লা হাদানিল্লা কুন্তু মিনাল মুতাকিন আল্লাহ যদি আমাকে হেদায় দিয়ে দিত সঠিক পথ দেখিয়ে দিত তাহলে আমি আল্লাহ ভীরু হয়েই যেতাম সংযত হয়েই যেতাম কিন্তু আল্লাহ ফাঁক আমাকে বোঝার তৌফিক দেয়নি তৌফিক দা নেই চেষ্টা করেছ একসাথে লোক আছে যদি বলেন ভাই নামাজ পড়ছেন বলছে মালানা সাহেব দোয়া করিয়া হ্যাঁ আপনার দোয়া শুধু পরের দোয়া দিয়ে হয়ে যাবে না আপনাকে চেষ্টা করতে হবে মসজিদ যাওয়ার চেষ্টাই করলেন না হুজুর দোয়া করবেন ভাই করিয়েন না কখন হবে না চেষ্টা করেন তারপর আল্লাহ যেন না না তারাল বলতাব যখন আজাবকে দেখে নেবে একবার যদি ফিরিয়ে দেওয়া হইত ফাকুন আমিন আল মোহসেন তাহলে সৎকর্মশীলদের দলে সামিল হয়ে যেতাম একবার কিছুদিন সময় দেওয়া মা আলো কাজ করে চলে আসতাম বালা হ্যাঁ কাতজা আত আমার বিধান এসেছিল হ্যাকা জব কিন্তু আমার বিধানকে অস্বীকার করেছিল মিথ্যা মনে করেছিল ওস্তাকবার তো অহংকার প্রদর্শন করেছিলি বা কুন্তামিনাল কাফেরিন আরও অস্বীকারীদের দলে সামিল হয়েছিলি ওয়া মালকে আমাদের তার আল্লাহিন্লাহ মুসুয়াদ্দা আর কে দিন দেখবে ওই সব লোকদেরকে যারা আল্লাহ সম্পর্কে আল্লাহর দিন সম্পর্কে মিথ্যা কথা বলেছে আল্লাহর দিন বিশ্বাস করেনি অজুহ মুসুয়াদ্দা তাদের মুখমন্ডল কালো হয়ে যাবে আলাই সাফি জাহানাবরিন জাহান নাম কি অহংকারীদের বাসস্থান নয় ওই ইউনাজ্জিল্লাহ আত্মাফাজ আতিম আল্লাহ পাক বলছেন আর আল্লাপাক মুক্তি দান করবেন ওই সব লোকদেরকে যারা আল্লা ভির যারা সংযত পাপ থেকে বেঁচে থেকেছে পাপকে পাপ মনে করেছে গুনাকে গুনা মনে করেছে মিমাজ আতিম তাদের সফলতার কারণে সফল জীবন কাটিয়ে এসছে পৃথিবীতে সুতরাং তাদেরকে আল্লাপাক মুক্তি দেবেন লাইয়া মসু তাদেরকে কোনো অনিষ্ট কোনো শাস্তি স্পর্শ করবে না ও আল্লাহম জানুন আর তারা চিন্তিত হবে না এখানে আমরা আমাদের আলোচনা শেষ করছি আল্লাহ ফাকরবুল আলম যেন আমাদের গোনা খাতা মাফ করেন আর আল্লাহ দুনিয়াতেই আমাদেরকে সুস্থ থাকা অবস্থায় সজাগ হওয়ার তৌফিক দান করেন সতর্ক হওয়ার তৌফিক দান করেন সংশোধনের তৌফিক দান করেন আল্লাহফাক আমাদের গোনা খাতা অতীতের যেন মাফ করে দেন আর আগামী জীবনকে ভালো করার জন্য তৌফিক দান করেন আল্লাহ আমাদের আলমদের জান্নাতুলফিরদোস যেন দান করেন সাল্ল্লাহ নবীনা মোহাম্মদ আল্লাহ আলহি ওসাহাবি আজমাই কনূর বেপল অলবশ হ্যাঁ আল্লাহ রেহলে শাদ আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফআই আল্রায়ন ব্যাংক কোয়াড্রানোট আটচল্লিশ বার্মিংহাম ইউকে पाउंड बी कोड कोड बारे इमेल कर समाधान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 কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন শাইখ আব্দুর রহমান মাদানির সাথে আসুন